আয়সার আদিলাহত আল্লাহতে বর্ণিত তিনি নাবী সাল্লাহ আলাইস্লাম হতে বর্ণনা করেন রিফায়াকুরাজি এক লোককে বিয়ে করে পরে তালাক দেয় এরপর স্ত্রী লোকটি অন্য স্বামী গ্রহণ করে পরে সে নাবসাল্লাহ সাল্লামের কাছে এসে তাকে জানাল যে সে স্বামী তার কাছে আসে না আর তার কাছে কাপড়ের কিনার মতো বস্তু ছাড়া কিছুই নেই তিনি বললেন তা হবে না যে পর্যন্ত তুমি তার কিছু মধু আস্বাদন না করবে আর সেও তোমার কিঞ্চিত মধু আস্বাদন না করবে ততক্ষণ প্রথম স্বামীর কাছে যাওয়া যাবে না